জান কি আশাবাদী জান এই যে শানে তাদের শিকার হলো কিভাবে গালিকা টা হ এইভাবে বি আনাহুম কলু ম্লাু না ুমা নাজজালল ল সানু অকুমপি বাল আ যে এই লোুকগুলো তারা মুখিয়া এ কথা বলেছে তাদেরকে যারা আল্লার নাজের করা বিধানকে কি করে না পছঙ্গদ পে না তাদেরকে এই লোুপগুলো বলেছে সানুত্র অকুমপি বাউল আমলি। কিছু বিষয়ে আমরা তোমাদেরকে মেনে নিবিআ কিছু বিষয়ে আমরা তোমাদের করবো এবারী কি করার ক্ষেত্রে এটা আজ করবো আল্লাহর পক্ষ থেকে যে তরিকা নিয়ে আসছে সেই তরিকা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে তোমরা যেই তরিকা বলবা সেই তরিকার অনুসরণ করবো শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা যেই তরিকা কি করবা গ্রহণ করবা যেই তরিকা আমাদেরকে অবলম্বনের জন্য নির্দেশ দিবা সেটা অনুসরণ করবো অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কিছু বিষয়ে আমরা তোমাদেরকে কি করবো মানব কিছু বিষয়ে আমরা জাতিসংঘের এজেন্ডা কি করব। বাস্তবায়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের নীতি আমরা কি করবো প্রতিষ্ঠিত অনুসরণ করবো এটা আত করবো এটা হলো কি এরতেদা আর এই ফল কি আল্লাহাক ঘোষণা করতে চান এই লোকগুলো পাকের অসন্তুষ্টির বিষয়টাকে অনুসরণ করেছে আর আল্লাহ সন্তুষ্টিকে অপসন্দ করেছে কিছু বিষয়ে আল্লাহকে মানবা তারা আল্লাহ সন্তুষ্ট হওয়া যায় না কিছু বিষয়েছে এটার কারণে আল্লাহাদের উপর সম্পূর্ণ আল্লাহ তাদের আমল সমূহ ধ্বংস করিয়ে দিয়েছেন এবাদত বন্দিগি যে তারা করেছিল কার তরিকায় মোহাম্মদের তরিকায় শরিয়তের তরিকায় এই আমল বা জাহিরি ভাবে যে আমল গুলো হয়েছিল সেই আমল গুলো কি হয়ে গেছে আর আমল কি হয়ে যায় বাদ হয়ে যায় সেই গুণাটা কি কুপুরির গুণা মাস গুনার দ্বারা কোন আমল কি হয় না বাদ হয় না একজন নামাজ পড়েছে পরবর্তী সময়ে কখনো ঝিনা করেছেছে। আগের ওর নামাজ আবার কাজে করতে হবে বাদ হয়ে গেছে যদি ওই আমলটা শর্ত হিসাবে না থেকে থাকে কিন্তু ইমান এমন এক বিষয় যে বিষয়টা নষ্ট হয়ে যাওয়ার দ্বারা সব আমল কি যায় বাদ হয়ে যায় তাহলে এই কাফেরদেরকে কিছু বিষয়ে মানার কারণে আল্লাহ বলতেছেন তাদের সব আমল কি হয়ে গেছে আল্লাহ বাতিল করে দিয়েছেন এই কিছু বিষয়ে কি আমল না আমল এটা কুপুরি আমল আর কুপুরি কাজ করার পরে নিয়ত যত সহিয়ে থাকুক কাজ যদি জাহিরি ভাবে কিছের কাজ পাওয়া যায় কুপুরি পাওয়া যায় আর নিয়ত ঠিক থাকলেও সে কি হয়ে যায় কাফের হয়ে যায় জবাই করে দেওয়া হবে এখন যদি সে কথাটা কি না বলে তাহলে দিল ঠিক রেখা শুধু মুখে দিয়া যদি কি করে ফেলে উচ্চারণ করে ফেলে তাহলে তার ইমান কি ঠিক থাকে কিন্তু যদি কেহ কথা কোনো গুরুত্ব না দিয়া কুপুর কথা উল্লাহি ও আয়াতিহি কুমক আল্লাহ এবং আল্লাহর আয়াত এগুলো নিয়ে উপহাস করতেছ লি কোন বাহানা প্রকাশ করার প্রয়োজন নাই জন্য তো মুখে তো উচ্চারণ করছে দিল্লি ওইটাকে গ্রহণ করে নিচ্ছে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তাহলে কাফের দের কে এই কথা বলা যে আমরা কিছু তোমাদের কি করব এটা করব। এটা কি পুকুরী এই কাস দা আর এই কাস দা দ্বারা তার সব আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা হয়ে দাদা এরতে দাদা এখন আমাদের সমাজের এই শাসকদের বিষয়ে এরা কিছু বিষয়ে কি মানতেছে শরীয়ত মানতেছে নামাজ রোজা হজ জাকাত এই বিষয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্থনীতি সম্পাদনের বিষয়ে শিক্ষা সংস্কৃতির বিষয়ে বিচার আদালতের বিষয় এই বিষয়গুলি ক্ষেত্রে তারা কাফেরদেরকে আল্লাপের শত্রুদেরকে যারা পাকের নাজল করা বিধানকে পছন্দ করে না তাদেরকে বলতেছে যে আমরা তোমাদের কি কি করবো মানব একথাটার মধ্যে কোন অস্পষ্টতা আছে এই যে মানব তারা বলতেছে তাদের গলার মধ্যে সুরি ধরতেছে যে এইটা যদি না বলো করে করতেছি বিষয়টা এই না তারা তাদের আদর্শকে মন থেকেই গ্রহণ করতেছেন। এবং সেটাকেই প্রতিষ্ঠা সেটাকে প্রতিষ্ঠা করতেছে না এবং সেই ক্ষেত্র আলপাকের যে বিধান আছে সেই বিধান বিধান বিধানগুলোকে প্রতিষ্ঠা করা যারা কি করতেছে চাইতেছে এদেরকে তারা কি করতেছে বিভিন্নভাবে দমাইতেছে বিভিন্নভাবে কি করতেছে দমাইতেছে এদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে এদেরকে প্রতিহত করতেছে তারা এবং এদেরকে প্রতিহত করতে তারা বদ্ধ পরিকর এই কথা বলতে এবং যে তাদের এই দাবিগুলি সংবিধানের সাথে কি কিসের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে সাংঘর্ষিক সুতরাং এই দাবিগুলি কি করা যাবে না মানা যাবে না তাহলে তারা কি শরীয়ত গ্রহণ করলো না শরীয়ত তারা ভিন্ন কোনো একটা বিষয় গ্রহণ করলো তাহলে এই শাসকদের হুকুমগুলো কি এ শাসকগুলি কি ওই ফাসেক জালেম শাসকদের মতো যারা নিয়ম নীতি হিসাবে শরীয়ত কে কি করছে মেনেছে কোরআন শূন্য কে মেনেছে দিন কে কি করেছে মেনেছে সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে তারপরে নিজেদের কাজায়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বাস্তব জীবনে জুলুম করে কারো উপর সেইটা আর এটা এক আরে সেই তাদের আল্লাহাকে হুকুমের লঙ্ঘন আর এই লঙ্ঘন দু এক সেইটা হলো ফিস্ক যে মেনে নিয়েছি তারপরে নষ্ট ইয়ার আমল ছয়া দেয় আর এখানে সে যে শরীয় হুকুমটাকে ছাড়তেছে যে বিচার শরীয়ত অনুযায়ী করতেছে না চুর চুর কে শরীয়তের হুকুম হলো কি করে দাও হাত কেটে দাও সে কি করতেছে জেল দিয়ে দিতেছে দশ বছরে দরবত্রে জেল দিয়ে দেশ এখন এই হাত না কেটে কাজ করার পরও এটার মধ্যে গুনাহের জগন্নতার অনুভূতিটাও তার মধ্যে নেই গুনহ করতেছি এই অনুভূতিটাও কেউ যদি একটা হারামকেও হালাল মনে করে সে কি থাকে না কি থাকে না থাকে না কাফের হয়ে যায় আর কুকুরি তাকে সে কি মনে করতেছে না কোনো আল্লাহ বলেছেন কি করে দাও হাত কেটে দাও সে বলতেছে অযুক্তি মুখে না বলুক সে কি করতেছে জেল দিয়ে দিতেছে তাকে কেউ যদি হাত কাটার হুকুম দে সব মিল্লা তাকে তার বিদিতা করবে কি করবে সেটা সংবিধান সংবিধানে তো এই হাত কাটার কি দেয় অনুমোদন দেয় সংবিধানের হুকুমটা লাগবে এই কাজের জন্য সংবিধানটা সংবিধান রচনাকারীরা আল্লাহ চ শক্তিশালী রব হওয়া যায় শক্তিশালী সংবিধান আল্লাপাক কোরআনে কারিমে বলছেন কি আল্লাহম সুরাকাও সারা আলহিনীতি প্রবর্ত করেছে প্রবর্তন করেছে মিনা দিন এমন দিন এমন আচার আচরণের ব্যবস্থা মালাম আলম বিহিল্লা যেগুলির অনুমতি কে দেয় নাই পাক দেয় নাই ঝেল দেওয়ার অনুমতি আল্লাহাক দিয়েছেন নির্দেশ আল্লাহ কারণ বিধান দেওয়া আল্লাপাক বলতেছেন এটা কাজটা কার আল্লাহর এখন যে নাকি এই কাজটা বিধানটা দান করলো তাকে আল্লাপাক বলতেছেন এটা হইলো আমার সাথে শরিক বানানো আমার সাথে কি শরিক বলতে সেই নিয়ম কানুন আইন বিচার ব্যবস্থা সেটা আরে দিনের অন্তর্ভুক্ত কি শুধু আবাদতের এই অংশগুলো অর্থনীতি দিনের অন্তর্ভুক্ত না স্বাস্থ্য পরিচালনা দিনের অন্তর্ভুক্ত না বিচার আদালত এগুলি দিনের অন্তর্ভুক্ত না আল্লা গুলাম এখন শুধু এই এবাদত ক্ষেত্রে আল্লাহ পাখির গুলামী মেনে নিয়েছি কিন্তু অন্য অন্য ক্ষেত্রগুলির মধ্যে আল্লাপের গুলামি কি করা নেওয়া হয় মেনে নেওয়া হয় নাই সে মুসলমান হয়েছে মুসলমান হয়নি এখানে পরিষ্কার যারা জন্য প্রণয়ন করবে সুরাকার ব্যাখ্যা কোরআনে কারি আল্লাপাক দিচ্ছেন যে শরিক শুধু লানাত তারা না আরো শরিক কি আল্লাহর সাথে আসে যেগুলিকে মানুষ শরিক করে সেই শরিকগুলিকে পাকের অনুমোদন এর বাইরে কোন বস্তু যদি কেউ কারোর জন্য কি করে দেয় রচনা করে দেয় আর সেই রচিত বিষয়টাকে সে যদি মানতে নিজের বাধ্য মনে করে এই রচনাকারীকে সে নিজের কি বানিয়ে ফেলেছে রব বানিয়ে ফেলেছে তাকে আল্লাহ একটা তাইলে পুরা শরিয়ত রচনা করে দিতে হবে না আংশিক রতনা করলেও হবে দিনের যে কোনো একটা বিষয় এই ধরনের কারোর থেকে রতনা নিলেও সে কি হয়ে যাবে ওই রচনাকারী কেউ যদি মনে করে আমি এই অধিকার রাখি আল্লা সাথে নিজের শরিক বানালো আর ওই শরীফ কে যে মানলো সে করলো আল্লা সাথে আল্লাহ সাথে যদিও বলে না আনা রব কিন্তু রব হবনের যে অর্থটা সেই অর্থটা নিজের মধ্যে ঠিকই করেছে দাবি করেছে বুঝেছে আনা রব সেও দাবি করেছে আর যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের কি বানিয়ে ফেলেছে মানে তাদের ধর্মগুরুদেরকে তাদের পন্ডিতদেরকে কি বানিয়ে ফেলেছে তাদের নেতা তাদের ধর্মগুরু তাদের পণ্ডিত তাদেরকে রব্বা নিয়েছে হাতে ছিলেন পূর্বের ধর্মগ্রন্থ গুলোর কি ধর্মগ্রন্থ গুলো সম্পর্কে জ্ঞাত বড় আলিম আবার পূর্বের ধর্মের আচরণ সম্পর্কেও জ্ঞাত তিনি নিজেও ছিলেন খ্রিস্টান নিজেও ছিলেন কি খ্রিস্টান তিনি যেই ধর্ম সম্পর্কে ভালো জানেন ধর্মীয় লুকগুলো তাদের নিজেদের ধর্মগুরু এবং নেতানীতিদেরকে কি বানাইছে রব বানাই এইটা আমি শুনে আশ্চর্য হলাম রসুল সরাসরকে আমি প্রশ্ন করলাম যে আল্লাহর রসুল আমার জানা অনুযায়ী কখনো খ্রিস্টানরা তাদের নেতা নেত্রী ধর্মগুরু পাদ্রী পুরোহিত এদের এবাদত করে নাই কখনো তাদের পূজা করে নাই কখনো তাদেরকে কি করে নাই সজদা করে নাই আল্লাহ রব আহমিন যে বললেন যে তাদেরকে কি বানিয়েছে রব বানিয়েছে এটা কি রতুল সাল্লা জবাব দিয়েছেন যে তাদের সজদা করে নাই তাদের এবাদত করে নাই তাদেরকে কি করে নাই আল্লা অন্য একটা কি করেছে তাদেরকে দিয়েছে তখন তারা তাদেরটাকে কি করেছে গ্রহণ করেছে আল্লাপাক কোন বিষয়কে হারান করেছেন আর তারা এটাকে কি বানিয়েছে হালাল বানিয়েছে আল্লাপাক কোন বিষয়কে হালাল বানিয়েছেন তারা এটাকে কি বানিয়েছে তখন সাধারণ লোকেরা কি প্রচুর পরিমাণে হয়েছে আল্লাহ রবাহ আলমিন যে হাজ কি হারাম বানাইছেন না ফরজ বানাইছেন ফরজ বানাইছেন হারাম তো বানান নাই এখন এই লোকগুলো এটাকে কি বানিয়েছে হারাম বানিয়েছে হারাম বানিয়েছে না হারামের অর্থ কি আসবে শাস্তি আসবে নাই। কে নিরীহদেরকে সাহাজ্যের জন্য পিতালের দিকে আগে গেল শাস্তি আছে না নাই আছে না নাই এখন এটাকে কি বানিয়েছে তারা হারাম বানিয়েছে জেহাদের প্রস্তুতি নিলে শাস্তি আছে না নাই এটাকে কি বানিয়েছে আল্লাপাক হালাল বানিয়েছে এটাকে তারা কি বানাইছে হারাম বানিয়েছে এরপরে সাধারণ জনগণ সেটাকে কি করেছে মেনে নিয়েছে আমাদের জনগণ কি মেনে নেয় নেত করা হয়েছে এটাকে অপরাধ আখ্যায়িত করা হয়েছে এর সাথে সংশ্লিষ্ট ঘৃণা করতেছে না জড়িত লোকদেরকে সরকারি হাতে উঠে দিচ্ছে না আর দিচ্ছে না এই যে তারা এইভাবে গ্রহণ করে নিল তাদের এই আইনটাকে এটাকেই বলা হয় রসরে বলছেন যে এই যে ওদের হালাল করাটাকে এরা হালাল হিসাবে মেনে নিল ওদের হার কি মেনে নিলুদের এবাদত এবাদতের অর্থ শুধু ওদেরকে কি করা না শ্রদ্ধা করা না এই শ্রদ্ধা এই আনুগত্যের নাম কি এই আনুগত্যের নাম কি এবারক এবার শুধু সজদার মধ্যে কি করে রেখেছ কল্পনা করে রেখেছ যদি আল্লাহ শাসন ব্যবস্থা বিধান এটা আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তৃষ্টির মধ্যে যেমন শরিক নাই এই বিধান দেওয়ার মধ্যে তার সাথে কেউ কি নাই শরিক নাই এখন যদি কেউ অন্য গ্রহণ করে কি করে বা দিয়ে আল্লাহ পাকের অনিয়া করেছে এটা মা আলম ইয়া আজম বিহিল্লাহ হয় এটা কি আজীন আল্লাহ বিহি হয়েছে এটা কোন শরীয় প্রণায়ন করা না এইটা নিজেরা নির্ধারণ করতে পারে যে রাস্তার ডাং দিক দিয়ে যাবে না কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে গেলে সুবিধা ইঞ্জিন কোথায় সেখানে সেটাকে বাদ দিয়া ভিন্নতাকে গ্রহণ করা অথবা শরীয়তের বিধানটা কি আছে বা না আছে সেটা জানার প্রয়োজনই অনুভব না করা নিজেকে যে কোনো বিধান বানানোর ব্যাপারে স্বাধীন মনে করা আল্লা তে বিষয়ের অনুমোদন দেন নাই সেই বিষয়ের কি করেছে তারা বিধান রচনা করেছে সেই বিষয়ের ব্যাপারে নিজেরা বিধান রচনা করেছে এই রচনা করার দ্বারা তারা আল্লাহর সাথে কি হয়েছে শরিক হয়েছে এই বিধান রচনা করার পরেও যদি বিধান রচনায় নিজেদেরকে স্বাধীন মনে করার পরেও যদি এখন এই বিধানটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হইলো আল্লাহ অনুযায়ী হলো এইটা খেয়াল করার কি মনে না প্রয়োজন মনে না। এমন স্বাধীন বিধান রচনা করা এটা যদি এত মেজদাক না হয় তাহলে এত মেজদাক আর কি নেই এত অর্থই নেই এই যে শাসকগুলো যারা এইভাবে বিধান রচনা করতেছে স্বাধীন ভাবে এদের আল্লা সাথে নিজের শরিক করার ব্যাপারে আল্লাহর সাথে রবতের দাবির ব্যাপারে কোন সন্দেহ আছে যে আল্লাহ সাথে দাবি না শুধু এই এই তাদের যে তার জন্য সব ধরনের শক্তি তারা ব্যবহার করতেছে এর বিরুদ্ধে তাদের এই অবস্থানটাকে যে না মানতেছে তার বিরুদ্ধে সব ধরনের শক্তি কি করতেছে ব্যবহার করতেছে তারা রাষ্ট্রদ্রোহী করতেছে তারা সংবিধান বিরোধী বলতেছে তারা বিদ্রোহী বলতেছে তারা এবং তাকেই এই বিদ্রোহীর জন্য যা যা শাস্তি তার উপরে শাস্তি প্রয়োগ করতেছে কেন তারাই বিশ্লেষণ করছে যে অপরাধ করছে ওদেরও তো শাস্তি না দিয়ে কি করা হয় জীবন কারাদণ্ড দেওয়া হয় এদেরকে ওই ফাঁসি না দেওয়া যাবজ্জীবনও তো কারাদণ্ড দেওয়া দিতে পারে এই শাস্তিটাও তো কি করা তারাই বিশ্লেষণ করছে যে না এরা সেটা পাওয়ার কিনা উপযুক্ত কারণ তারা এই সিস্টেমটা এই সাংবিধানিক ব্যবস্থাটা এই বিচার প্রক্রিয়াটাই কে তারা কি করে না মানে না সুতরাং তাদের জন্য এখানে লঘুশাস্তি কি নাই সুযোগ নাই বুঝাছ নাই এই জন্য তাদের এই বানানো বিচার প্রক্রিয়া যে মানবে সে তাদের ভাষায় কি বিদ্রোহী এবং তার জন্য শাস্তির ব্যাপারে কোন স্মৃতিলতার অবকাশ কি তাদের এখানে নেই যার কারণে দেখেন তাদের এই সংবিধানের বিপরীতে যারাই চলতে চায় সংবিধান লঙ্ঘন করে হ্যাঁ সংবিধান পবিত্র সংবিধান এবং এটার নাম দিয়েছে কি পবিত্র সংবিধান আর এই সংবিধানের মধ্যে স্পষ্ট ঘোষণা করা আছে যে এটা হলো সর্বোচ্চ কি আইন এটা হলো কি সর্বোচ্চ আইন বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের এই সময় ইসলামী রাষ্ট্রসমূহের বিভিন্ন দেশের সংবিধানের মধ্যে ধারার বা উপ ধারার বা বিভিন্ন কথাবার্তার কিছু মানে বাহ্যিক লজদের হের ঠিক আছে কিন্তু আসল সবখানে এক যে অন্য কোন যে কোনো আইন যে কোনো শরীয় যে কোনো ব্যবস্থা যদি এর কি হয় বিপরীত হয় বা এর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাদ এটাই কি হবে বলবৎ হবে এটাই কি হবে কার্যকরী হবে বিশেষ করে আমাদের দেশে সংবিধানের মধ্যে তো এটা স্পষ্ট ঘোষণাই দেওয়া আছে যে অন্য কোন আইন বা অন্য কোন প্রথা অন্য কোনো নিয়ম কানুন এই সংবিধানে বর্ণিত নিয়ম কানু এর যদি কি হয় বিপরীত হয় বা এর সাথে সাংঘর্ষিক হয় যেই পরিমাণ সাংঘর্ষিক হবে সেই পরিমাণ কি হবে বাতিল হবে অন্য কোন আইনের ভিতরে কি কোরআনের আইন নেই সরিয়তের আইন নেই তো না ওই যে অন্য আইনটা কোরআনের আইন না হতে হবে এমন বলা হয়েছে কোরআনের যে একটা আইন আছে এইটা লেখার সময় তাদের জানা ছিল না না জান না আইন আছে না না জানা নাই যদি জানা থাকে তারপর ওই কথা লেখে মুসলমান থাকবে আর যদি জানা না থাকে কোরআনের যে আইন আছে এই জিনিসটা একজনে কি করে না জানে না তাহলে সে মুসলমান আরে কোরআনের যে আইন আছে এই বিষয়টা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত না জান্নাত আছে এই জিনিসটা জানা আছে না জান্নাত দেখছি কেউ কিন্তু কারো সন্দেহ জান্নাত আছে না না আছে। কারণ করে নেই আয়ত করে নাই সন্দেহ সে মুসলমান কেন এতটুকু না জানলে সে মুসলমান হবে আর এতটুকু না জানলে মুসলমান হবে কোরআনের আইন কোথায় কি আছে এটা জানে না কিন্তু কোরআনের যে আছে জানা আছে এই জিনিসটা জানে তো এই জিনিসটাও যে না জানবে তার তিন না জানো এজমালও যে না জানবে সে কি মুসলমান হবে সে মুসলমান হবে নাকি তাহলে সে জেনে বুঝে কাজ করে থাকলেও সে কাপের সন্দেহ আছে কোন কারণ এটা তো জরুরিয়াতের অন্তর হচ্ছে কোরআনের বিধান কি আছে এটা সব মুসলমানদের সব তপাই জানে কোরআনের কি আছে বিধান আছে চুরের যে হাত কেটে দিতে হয় এটা একটা মূর্খ জানে একটা গুন্ড অজান একটা সন্ধ্যা জানে কোরআনের বিধানিক দিব হাত কেটে জানা জানেন এইটা এমন জরুরি বিষয় আর এই গুলোর বিপরীতে তারা বিধান কি করতেছে রচনা করতেছে আর রচনা করাটা নিজেদের অধিকার মানে করতেছে আর তাদের এই অধিকার ব্যাপারে যারা কি মাথা নতনা করবে অধিকারের সামনে তাদেরকে তারা বিদ্রোহী ঘোষণা করে তাদেরকে আঘাত করতে এতট করার পরেও তারপরে তারা আল্লাহর গোলামী তারপরে তারা মুসলমান আমেরিকা যে কঠিন কাছে আমেরিকার কুপুরিটা কি স্পষ্ট আর এদের কুপুরিটা হইলো এরতে দাদের কুপুরি আমেরিকারে জিজিয়ানিয়া আমেরিকার হালতে রাখার কি আছে অবকাশ আছে যে তোমার সাথে কি হইলো চুক্তি দিল দল বক্তরের জন্য দলবত্সর তোমার সাথে আমাদের কি হবে না যুদ্ধ হবে না কিন্তু এই সমস্ত মুহূর্তির ব্যাপারে এই অবকাশ নাই যে সাথে চুক্তি হবে যে তিন বছর তোদের সাথে কি হবে না কোনো তোদের কোন বিচার আছে আমরা না তিন বছরের জন্য তোরা কি মুক্ত এই অবকাশ আছে বা জিজিয়া যদি দেশ তাহলে যার যার ধর্ম পালন করবো তোদেরকে কোন বিচার করা হবে না এর অবকাশ আছে আহাদের অবকাশ আছে চুক্তির অবকাশ এদের সাথে এইটার অবকাশ নেই এরা যদি বলো যে আমাদের সাথে চুক্তি করে ফেলো না এদের সাথে এই চুক্তির অবকাশ নেই স্বাভাবিক হত্যা করা যাইতে পারে তাহলে তার মানে আশা থাকলে তিনদিন পর্যন্ত তার সুযোগ দেওয়া এটা কি কাল বিষয় হইলো এতটুকু তাহলে কোন কঠিন কাপের কোন কাপটা তাহাবাইকার রিজওয়ানের মধ্যে ছিলেন আর তাহাব খাইরিয়তের সময়টা আর সেই সময় তারা যে আমলগুলো করেছেন জরুর সেই সবচেয়ে কি ছিল আলা আমল ছিল কারণ খাইরিয়ত জমানার হবে খাইরিয়ত ব্যক্তিদের হবে কিছু দ্বারা আমলের দ্বারা না আর শ্রেষ্ঠত্ব হবে ব্যক্তিদের আর সেই সময়ের কিছু দ্বারা আমলের দ্বারা তাদের সময় জাহাজ হয়েছে আসলি কাপের বিরুদ্ধে আসলি কাপের বিরুদ্ধে জাহাজ হচ্ছে মূর্তারদের বিরুদ্ধে জাহাজার এটার ফজিলতটা কি বেশি এটা জরুরত বেশি ফজিলত কিছু এটা ফজিলত জরুরত বেশি না জরুরত বেশি জেহাদ হয়েছে সেই জেহাদা কার বিরুদ্ধে ইর্তিদাদের বিরুদ্ধে মুরতাদ্দের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণীর মুরতাদ ছিল বিভিন্ন শ্রেণীর মুরতাধ ছিল সব শ্রেণীর মুরতাদ্দের বিরুদ্ধে জাহাদ তারপর পরবর্তীতে আড়াইটা বছরে এদের বিরুদ্ধে যেহেতু রসুল সাল কি করছিলেন ওসিয়ত করে গেছিলেন তাকে ওবুল্লা জায় যুদ্ধ করার জন্য বাহিরে পাঠানো হয়েছিল মানে আসলি কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি করা হয়েছিল পাঠানো হয়েছিল কারণ এই বাহিনী কেরোনা করে দিয়ে গেছিলেন রসুল সন্তে রসুলকে যে বাহিনী রওনা করে দিয়ে গেছেন তারা গিয়া ফিরে আসছে এটার কারণে মুসলমানদের একটা শক্তির প্রকাশ হয়ে গেছে কাফেরদের দিলেন ভিতরে একটা কি হয়ে গেছে আতঙ্ক রোগী হয়ে গেছে এইটাই উপকারে তারা হয়েছে কিন্তু এই আড়াইটা বছর যুদ্ধ করতে কাদের বিরুদ্ধে ছিল মানে য়াকাতের মুর্তা ছিল পূর্বের ধর্মে ফিরে যাওয়া ছিল মুর্তা জাহিনের মধ্যে আমাদের কি করোনা লাগবে না এতদিন মেয়েরা কেটে আমাদের কি মানাইছে মুসলমান রতুল যতদিন ছিলেন আরবের গোষ্ঠী গুলো মুসলমান কেমন মক্কার লিগিতে কিন্তু দাওয়াত দিয়েছেন রতুল ঠিকই মদিনের জিন্দিগীতে যখন দেহাদ শুরু করে দিয়েছেন তখন কি কিভাবে দিয়েছেন রসুল সাল্লা কাপেরদেরকে দাওয়াত পরবর্তীতে দিয়েছেন রসুল কিভাবে রসুলি মদিনার জিন্দিগীতে আরবের অন্যান্য গোষ্ঠীগুলিতে দাওয়াত দেন নাই কিভাবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে লোকদের আমি যুদ্ধ করব। কেটাল করব যতক্ষণ তারা লাইল্লা গ্রহণ না করে নিবি কি করছেন বত মানে কি রাত্রে আক্রমণ করে দিয়েছেন কারণ শত্রু প্রস্তুত নাই তারা ঘুমন্ত অবস্থায় আছে এখন আক্রমণ করে দিলে সহজে কি হয়ে যায় বিজয় হয়ে যায় এইভাবে এইভাবে এইভাবে কি করছেন আর পয়ে তিনটা সহ কি ছিল ইসলামের ভিতরে ছিল আর পুরা আরব সবটা কি হয়ে গেছে বুঝে আসছে আপনি কি যুদ্ধ করে কি করেছো ইসলামের ভিতরে আনন্দ লাভ হয়েছে কি যখন ক্ষমতা ছুটছে দে ওনারা ফয়েজ এ সোহবতের দ্বারা সব ঠিক করে ফেলবে মাদ্রাসা কায়েম করে দেয় তারা না বুঝবে কি হবে তাদের সন্তানরা বুঝবে এই সমস্ত হাংকি টাঙ্কি কিচ্ছু করে নেই কি করেছেন যেভাবে প্রথম তোদেরকে কি এর ভিতরে আনছি ইমানের ভিতরে আনছি এবার তুমি মোদিনাই থাকো আমি যুদ্ধ পরিচালনা করি মোদিনার দায়িত্ব দিছে কারে ওসামারা তুমি আসিরা যুদ্ধ থেকে বাস তুমি এখন কি এর থাকো শহরের দায়িত্ব থাকো আর যুদ্ধের কাজটা পরিচালনা করবো কে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি এখন থাকবো না উনি যুদ্ধ করেছেন ওদের রাষ্ট্র পরিচালনা করে সবগুলি যুদ্ধ কে করছেন কে কোথায় যাবে কে কোথা থেকে আসছে কোথায় ঘরে গেলে কোথায় যাবে আড়াই বছরের ভিতরে সব কি করতে আবার ঠান্ডা সব ভিতনাট করে রেছে আর আপনার মতো কেনা বুঝলো তার বাচ্চারা কি করবে বুঝবে এই কাম করলে কোনো তোমাদের মত নাহ তখন আল্লাহ তালা এমন জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ভালোবাসে আল্লাহ কে ভালোবাসে এখন আল্লাহর ভালোবাসার প্রকাশটা হয় কি ব্যাপারে তোলিলা উবাইনাহ নিজেদের মধ্যে দয়াবান পৃথিবীর এক প্রান্তে কোনো মুহমেনের উপর আঘাত হইলে ভিতরে যদি ইমানের চেতনা ইমানের রক্ত প্রবাহিত থেকে থাকে তাহলে যে কোনো মুহমেন্টের উপর আঘাত লাগলে তোমার কষ্ট লাগবে অস্থির হয়ে যাবে তুমি আঘাত প্রতি হওয়ার আগ পর্যন্ত তুমি নিশ্চিন্তে গোটা অবস্থায় পারবে না যদি বসে গেলে তোমার সাথে সেই ইমানের কানেকশন তার নাই নাই না তোমার ভিতরে রক্ত প্রবাহিত ইমান রাখে এই কারণে এখন যদি তার আঘাতের কারণে তুমি কি যন্ত্র নাই কাতরাইতে তুমি অস্থির না তাহলে গেল তোমার ভিতরে ইমানের রক্ত কি নাই চালু নাই মজা গেছে তুমি অঙ্গ এটা কি হয়ে গেছে প্যারালাইসিসা আছে এই আজিল্লা আলাল মিনিমেনদের ব্যাপার আছে কি হবে নমনীয় মোমেনদের ব্যাপার আছে জালিল আইন আলাল কাঠুর এই হবে তাদের রীতি যখন মূর্ ধোয়া শুরু হবে কাফেরদের ব্যাপারে সে কঠুর হবে না কাফের আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানানো হবে সেই অবস্থায় না সে অবস্থায় সে কঠুর হবে আর এই কঠোরতাটা আর মুমেনদের প্রতি দয়াটা তার প্রকাশ পাবে নামাজের জেহাদে না না যেহাদের মধ্যে কি আছে মালামত আছে কাপেররা চিল্লাই সন্ত্রাসী গিয়া জঙ্গিবাদী গিয়া কাফিরদের দুসরাও চিল্লা সে খারাপ ইসলামের মধ্যে নাই মার মারিদি মারামারি করে লায়াপুনা লাইন। এই সমস্ত এই কুকুরের ঘেউ তারা কি করে না পরে জেহাদের মালা মত থাকে কিন্তু তারা মালের কি করে না করে না তুমি বাসের লেখা দেখতে দিয়া। লেখা নামাজ জাহাদ মনে একটা তাহারি জগন্নাথরিক নামাজ বলে কি মার্কা কি আসতে পারে নামাজ পড়তে কষ্ট হয় আর নামাজ শ্রেষ্ঠ জেহাদ নামাজ কি আসতে হয়ে যাচ্ছে না এদের সব ফজিলতের বর্ণনার আল্লা কাম করত কি আল্লাহ কি আর জেহাদ কি আল্লাহ রাস্তা সুতরাং আমরা যে কাজ করতি এটা যেহেতু আল্লাহ রাস্তা ইডের মধ্যে এটার আমি মেসাল দিই মেরকাতের মধ্যে একটা বেড়াতাম না হারু মৌজুদ কি আছে সন্ন্যারু মহুদিন রাত হ্যাঁ এই কি আছে রাত্রেও কি হয়ে গেছে এত দজল এত বড় প্রতারণা এত বড় ধোকা আর কি পারে তাহারিফ আর কি হইতে পারে তাহারিফ চিৎকার নাম তাহারিফ কি নাম ইসলামের এত বড় অপেক্ষার পরেও যদি তাহরিফ না হয় যেখানে স্পষ্ট একটা শরীয়তের বিষয় এইটা থেকে মানুষদেরকে ব্যাপক হারে ফিরাই রাখা হইতেছে ভিন্ন জিনিসের তাদেরকে কি করে আর মানুষও ভাবতেছে যে এই এইসলামের ক্ষতি আর কি লাগে ইসলামের ক্ষতির জন্য আর কি লাগে ও দুই ইসলামের বড় ফের ভাত ইসলামের যে বিরোধিতা করতে হইতেছে সেটা জব দিব কি এটা কিন্তু আমাদের কাছে এই কথাগুলি কিন্তু আসলে কঠিন হয়ে যাইতেছে কিন্তু আসলে করুন বাস্তবতা কিন্তু এই বিষয়টাই ইসলামের নামে নামে এইভাবে তারা কি করে দিতেছে ইসলাম থেকে মানুষদেরকে জমানা তো কত ভাবে যে কি শুরু হয়ে গেছে মানে দজলের দ্বারা আক্রান্ত হওয়া শুরু হয়ে গেছে দার্জাল আসলে কি হবে দার্জাল আসলে এই বিষয়টি হবে যে দার্জাল রে মানবে যে দার্জাল রে কি করবে মানবে সে দিনের সব হুকুম ফালন করতে পারবো শুধু কারে পারবে ঠিকমতে রোজা রাখতে পারবে হজ করতে পারবে জাকাত দিতে পারবে দান করতে পারবে মা বাপের খেদমত করতে পারবে স্ত্রীর করতে মানে সব ধরনের নেকামলের রাস্তা তার জন্য কি খোলা শুধু কারে মানসে আরেক ব্যক্তি দার্জাল রে মানে নেই কারণ এখন তার অবস্থা আর কি আদিত্য তো এটাই আসছে যে তার অবস্থা কি তার জমিনের মধ্যে ফসল হবে না তার জন্তু জানের মধ্যে দুধ থাকবে না গুস্ত থাকবে না তার ঘরের মধ্যে খাবার থাকবে না সে স্ত্রীর হকাতে করতে পারবে না স্ত্রীর হকাতে করতে পারবে পরিচর্যা করতে পারবে মা সেবা করতে পারবে দান খরচ করতে পারবে হজ করতে পারবে জাগাত দিতে পারবে এক দাঁত জাল রেনা কারণে শরীয়তের হাজারো হুকুম তার থেকে কি আরো এক দাঁত জল রেমাই নিয়ে শুধু একটু ছুট্ট খরচ করছে আর শরীয়তের হাজারো বড় বড় হুকুম সে কি করতে পারতাছে আমার খান ঠিক থাকতেছে এদের বিরোধিতা করিয়া আমার এই সবগুলি নষ্ট করবো না এই দারজালে আসার পরে যেই হালতটা হবে সেই হালতের চকটা বর্তমানে চলতেছে এই লোকগুলি কি একসময় আর এখন জানা নাকি এই জিনিসগুলি আল্লাহালের খপ্পর দেখে ওরা তুই দার্জাল তুই কি করবি তুই কি বলতে পারবি আম্বি আলিমত্লামের ঘোষণা এটাই ছিল ওয়ালা তুমির আর সবাই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে কি করুম্মু ইলে না তুম ইয়া এরপরে যত কলা কৌশল ষড়যন্ত্র এটা কি দিও না কি কোন ধরনের অবকাশ তোমাদের থেকে আমরা কি করি না যাই না আর আমরা এই আল্লাহ শত্রু কাছে ধারণা দিতেছি বলতেছেন ওই সেটা হলো শয়তান যে তার বন্ধুদেরকে ভীত সন্ত্রু বানায় ভীত করে তার বন্ধুদেরকে ভয় দেখা যে ভয় পায়া গেল সে সরাসরি শৈতানের বন্ধু হয়ে গেল না ইমান দর্ত কি আল্লাহ ইমান অন্যান্য লোকেরা বলে তোদের বিরুদ্ধে তো সারা পৃথিবী এই কথা তাদেরকে বললে এই দুধ তাদেরকে দিলে তাদের ইমান কি হয়ে যায় আরো বাইরা যায় কি তারা কি বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি উৎকৃষ্ট কর্মবিধায়ক এই সমস্ত গুলি লাগবো না দৃষ্টিতে দেখলো জাতিসংঘের দেখলো জাতি সংঘরে দেখলো সারা গ্রাম আমদিকে দেখলো রাশিয়া দেখলো তাদের বিরুদ্ধে আসতো সারা পৃথিবী একসাথে আসলো নেটো আসলো নাটি আসলো বুঝলো দেখলো কি কিছু ঘাবরায় গেছে ولما را المؤمنون الاحزاب قالوا هذا ما وعدنا الله هذا হলো যেটা যেটা ওয়াদা আল্লাহ তোমাদের জন্য করেছেন যে আজরে তোমাদের জন্য এই ঝড় ঝাপ না তুবলাউনা ফি আমওয়ালিকুম ওয়াংফুতুকুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে মাল সম্পদের মধ্যে তোমাদের জ্ঞানের মধ্যে ওয়া আজান যদি তোমরা খবর করো আর তাকে অবলম্বন করো থেকে এই কাশের দের কাফেরদেরকে। দের পক্ষ থেকে এই ধরনের ধর্মের ধি ঝামেলের বাড়ি আসবে আসবে দেখে তখন কি বলে যে আল্লাহ যে অবস্থা ইমান আর সমর্পণ আরো কি হয় বেড়ে যায় আল্লাহর দিকে আরো দাবিতে হয়ে যায় এবার বলে যে একটা হুকুম আল্লাহ সালন দিন ধরে তো শিথিলতা শীতলতা ছিল কি এতটুকু শিথিল এই তাদের এই জীব হামা ওল্লাব গুলো তাদের আসে এই কারণে তারা না সাহস খারা না দুর্বলতা দেখা না নতি স্বীকার করে তাদের স্বীকার করে এখন আমাদেরকে অনেক হয় যে নতি নতুন এত উগ্রবাদী হয় এত কট্টরপন্থী ইসলামের পরিপূর্ণ বর্তমানে এই দাজ্জালের যুগে কট্টরপন্থা দাজ্জালের যুগে এটার নাম হলো কি উগ্রবাদীটা দার্জালের যুগে এটার নাম হইল কি মৌলবাদিতা ইসলামের সঠিক অনুসরণতার নাম এখন কট্টরপন্থা সঠিকবাদীতা মৌলবাদীতা মৌলবাদী তারা কট্টর পঞ্চ এখন এই সঠিকই তারা এই নাম দিল তারা তাদের পুকুরির জন্য যে পরিমাণ কচ্ছ যেই পরিমাণ তারা সীমালম্বন করে দেই পরিমাণ তারা কি উগ্র মুসলমানরা কি সেই পর্যায়ে প্রকৃত উগ্র হইল যারা এদেরকে উগ্র কি করতেছে গালি দিতেছে তারাই তারা পুকুরির জন্য আল্লাপাকে নাজের করা বিধান যারা মানতে চলতেছে এদের বিরোধিতার জন্য নিজেদের সব উগ্র ওরা না এরা যারা আল্লাহর বিধান মানতেছে কঠিন ভাবে এরা উগ্র যারা নিজেদের কুবুরি বিধানকে প্রতিষ্ঠা করতেছে সম্পূর্ণ শক্তিদায়িকা বোমা মায়েরা তারপরে নিক্ষেপ এতম গুলাম ওরা কিনা সারা পৃথিবীর কি শান্তি শান্তিবাহী গতির পর বস্তি গ্রামের পর নারী শিশু বৃদ্ধ সমানে ঝালাই দিতেছে ধ্বংস করে দিতেছে তারা কিনা লাখ লাখ বনিয়া দ্বন্দ্ব যারা কি করে দিল শেষ করে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষের শেষ করে দিচ্ছে জঙ্গিবাদী আর ইসলামের মধ্যে মুসলমানদের যুদ্ধ কয়লা সারা ইসলামের ইতিহাসটা তো কয়লাশ বা কাঁচের মাসলা পুরো ইসলাম ধরে জঙ্গি পুরা রাসনের জমানায় পুরোটা কত এক ইসলামের ইতিহাস সারা জীবন যা যা যুদ্ধ হচ্ছে দেখেন কয় গিয়ে পড়ছে আর শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কয়লা ইজেকশন দেওয়া ঢোকায় দিচ্ছে তাদের গোলাপ নামে মুসলমানদের মাথার দিক থেকে মুসার দিলে ওরা যেই পরিমাণে যায় ওদেরকে শত্রু হিসাবে জানা আছে একটা সেই ক্ষতিটা তারা করতে করতে তাদেরকে দিয়া এই সমস্ত ইংরেজরা যে সময় যে সময় দেশ শাসন করছে সেই সময় একটা সরি আদালত কি ছিল বা শরী মা ছিল বাধ্য ছিল এমন একটা বাধ্যবাধকতা তাদেরও কি এখনো ভারতের মধ্যে একটা সরি আদালত নামে একটা কে আদালত আছে যে নাজত্ব এই মুক্তাব্দেরও অধীনে এতটুকু সুযোগ থেকে আর কিছু কিছু কি পাওয়া যায় বেশি পাওয়া যায় মুক্তদের এত পাওয়া যায় ভালো আমেরিকাতে গিয়া দুই চারজন বেসা তল্লিক করেন কথাবার্তা বলেন যে কোনোখানে জঙ্গি হিসাবেই দিলে একবারও পয়সা দিয়ে সারা জীবন জামিন গ্রেফতার হয়ে দিল আগামীতে আবার গ্রেফতার হয়েছিল জঙ্গি হিসাবে এখানে এই মানবতার কোয়াক্টা কাফের নয় আসলি কাপের মূর্তার কাছে বেশি খারাপ এদের বাস্তব নমন হওয়া দেখেন এদের এদের ডানা গুলো এদের বিমানখানা গুলো নেবে মানবতা কি বলতে কিচ্ছু ওখানেও মানবতা নাই না থাকলেও রক্ষা করে না ওরা একটা চিৎকার আছে যে রক্ষা হচ্ছে না ভালো হচ্ছে আর এখানে ভালো হচ্ছে না এই কথা দাওয়া বলা হচ্ছে মানবতা জঙ্গি জঙ্গি জঙ্গি জঙ্গি আসব তা মাল বলা হয়েছে না সেখানে সরাসরি আমল বাতিল হয়ে যায় না সেখানে আশঙ্কা আছে সেখানে তোমাদের হইতে পারে যে আবার কি করো উচ্চ করো যে আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এদের ব্যাখ্যা দেখেন দেখেন যে নগদেই তার হর্তেমল হবে না কিন্তু হপতে আমল হবে তার অলক্ষে মানে তার কল্পনা কারণ ইমান থেকে বেরিয়ে গেছে ইমান থেকে বেরিয়েছে পূর্ববর্তী আর একটা কাজ উচিলা বনছে ইমানতে বেরিতে কিন্তু পরে ইমানতে বেরোনার কাজটা পাওয়া গেছে কি করে এই কাজটা উচিলা হইছে কি অনেক আগে এই জন্য তুমি ইমান থেকে বের হয়ে যাবে এমন কাজ পাওয়া দেবে যেটা দিয়ে তুমি ইমান থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে অতার কি থাকবে না উপলব্ধি তাহলে হাগতে আমলাম নষ্ট স্বীকৃতি সেখানেও হপতে কিছু দিন জন্যই কাঠে ধুয়া যাওয়ার জন্য ইমানটা হারায় ফেলার জন্য সেখানে হপতে আমলটা অন্য অর্থে না এখানে নগদই হপ্তে আমল হবে এটা না বরং পরবর্তীতে কি যাবে এটা হপ্তে আমলের জন্য কি হয়ে যাবে কারণ হয়ে যাবে এই আওয়াজ দেখে উচ্চ করা সরাসরি আওয়াজ দেখে উচ্চ করা কি বলা হয়নি মানে হবতে আমলের কি বলা হয় নাই সবক বলা হয় আমল এই হবে যে কারণে সে কারণ তার কি বলবে আর সব হুকুম এক আরে সব সবাবে বাইবে সবের হুকুম কি এক সবাবে হুকুম এক সব বাইরের হুকুম এই জন্য কাজাহারি বা জন্য স্বভাবে বাইরে এটার কারণে আমল হবে যে কারণের দ্বারা সেই কারণটা কি ক্ষতি ক্ষতিটাকে তো ক্ষতি করতে করবে উপকার তাদের এই যে সুরতে তাহার চলতেছে এইটা যদি না থাকে এই যদি না থাকে ক্ষতি হবে এই সুরতটা এটা কে কারণে তারা এই গ্রহণ করেন সুতরাং এই সুরতটা যদি রহিত হয়ে যায় এটার জন্য ইসলামের কোন কি হয়ে গেল ক্ষতি হয়ে গেল বিষয়টা এমন নয় সাথে যদি কি মানে ইসলামের ক্ষতিকারক অনেক জিনিস যুক্ত হয়ে যায় সুরতটা ইসলামের জন্য সাময়িক উপকারী সাব্যস্ত হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরতটার সাথে এমন এমন কিছু ক্ষতিকর জিনিস সাব্যস্ত হয়ে গেছে যে এর দরদটা আছে গাল হয়ে গেছে তখন এই সুরৎসহ সবটাই কি যাবে সুরত সহ এই সপ্তাহে কি যাবে বাদ জান আর কি থাকবে না তুমি থাকবে না এই সুরতটা আর যদি ফেরিয়তের মানসুষ্ঠা তার সাথে যদি কোন আওয়ারের খায় এই সুরতটা কখনো বাদ যাবে না সুরতটা কি যদি তার সাথে অংশে আর ভাব দিতে পারবে না আবার আবার যথাসম্ভব দূর করবে তারপরে সুরতটা দেখি রাখবে জেহাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য বদার জন্য এটা একটা কি মানসিক সুরত এই সুরতের সাথে যদি কোনো কি রাখতে হবে দূর করতে থাকতে হবে নামাজ ইসলামের একটা কি হুকুম এই হুকুম বাদ দেওয়া যাবে না দিদি আমার কি হওয়ার কারণ কি হবে মসজিদে দেখি মসজিদের আসে থাকে মসজিদে আলোকি সতকারা পঞ্চাশ টাকি বসছে সতকারা নব্বই ডেলি জফর্দা তুলন এই জন্য নামাজপুর মানে জবাকি করতে হবে নামাজ করতে হবে ধরে রাখতে হবে সেইগুলি শরীয়তে মানসিক সমস্ত রাখছে এটা বাদ দেওয়ার জন্য এই মুখার আসর শরীয়তের বিষয়গুলি ক্ষতি হইতেছে তখন এটা দেখেন যদি গালাবা দেয়া গিয়া থাকে তাইলে এটা বাদ যাবে আর গালাবা যদি যদি মনে যে ཧ ཧ ཧ ཧ ཧ